नबी मुहम्मद सल्लम जन्मग्रहण करें মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিলাম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাদিজ শরীফ থেকে আর রকায়েক যে সমস্ত হাদিসগুলো মানুষকে দুনিয়ার মোহ কমিয়ে আখরাতমুখী করে আল্লাহর ভয় দিলে আমাদের সৃষ্টি করে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমরা যে হাদিসটির দিকে যাব সেটা হচ্ছে সাহাবি আবু সাঈদ আল খুদ্ি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হাদিসি সহিবীতে বর্ণনা করা হয়েছে হান আল আনসার সাহ আলু রাসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম কিছু লোক কিছু সাহাবি যারা আনসার আনসারি ছিলেন তারা নবী করিম সাল্লামের কাছে আসলেন এসে ওনার কাছে কিছু চাইলেন বাইতের মাল থেকে দেওয়ার জন্য দরখাস্ত দেওয়া শুরু করে দিলেন ফালামিয়াস ইল্লা ইত যে যা চাইল তিনি তাই সবাইকে দিলেন কাউকে মানা করলেন না দিতে থাকলেন দিতে থাকলেন হাত্তা নাফাদামাইন ইনদাহু, ওনার কাছে যা ছিল সব শেষ হয়ে গেল তারপরে তিনি বললেন আমার হাতে যদি আরো কিছু থাকতো তাহলে তাও আমি তোমাদেরকে দিয়ে দিতাম কিচ্ছু রেখে দিতাম না তবে শোনো যে ব্যক্তি নিজের সম্মানকে রক্ষা করতে চায় নিজেকে মানুষের কাছ থেকে ছোট হওয়া থেকে ব্যক্তিত্ব নিয়ে মানসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় আল্লাহ তালা তাকে সে আত্মসম্মান বজায় রাখার ব্যবস্থা করে দেবেন অমানীয়তা সববার ইসবের হুল্লহ আর যে ব্যক্তি সবর করবে ধৈর্যের পরাকাষ্টা দেখাতে চায় আল্লাহ তাকে ধৈর্য সাবর দান করবেন আর যে ব্যক্তি নিজেকে মুখাফিক করতে চায় কারো মুখাফিক রাখতে চায় আল্লাহ তালা তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেবেন ও সবর। আর তোমরা যত কিছু তোমাদেরকে দেওয়া হবে যা কিছু পাও যা কিছু তোমরা অর্জন করো কিন্তু মনে রেখো সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সবর কারো ব্যক্তির কাছে যদি সবর থাকে এই সবরের তুলনায় বড়ো পাওনা মানুষের জন্য আর কিছু নেই একটা মানুষের সবচেয়ে বড় পাওনা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে তার কাছে সবর আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আপনারা দেখেছেন হাদিসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে প্রথমত অনেক টাইলেন ওনারা অনেক চাইলেন অনেকেই হাত পাতলেন হাত পাতলেন সবাইকে দিলেন দিলেন দিলেন দিলেন দেওয়ার পরে যখন শেষ হয়ে গেল তখন তিনি তাদেরকে নসৃহা করলেন আর বললেন যে আমার কাছে থাকলে আমি আরও দিতাম কিছুই রেখে দিতাম না কিন্তু আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি নসিহা করি এগুলো তোমরা খেয়াল রাখো যে ব্যক্তি নিজের মান সম্মানকে অন্যদের কাছ থেকে হেফাজত করতে চায় ছোট হাওয়া থেকে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় আল্লাহ তালা তাকে আত্মসন্মান নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দেবেন যে ব্যক্তি সবর করতে চায় আল্লাহ তালা তাকে সবর দেবেন কেউ যদি বলে আমার সবর নাই সবর করতে পারি না এই কথাটা ঠিক নয় করতে পারি না এই স্টেটমেন্টের দরকার নেই বরঞ্চ সবর করার জন্য সবরের প্রয়াস চালানো দরকার সবরের জন্য প্রচেষ্টা চালানো দরকার এবং আল্লাহ তালা এখানে ওয়াদা করেছেন এই হাজি রসুল্লাহ সাল্লাহ আসালাম আমাদেরকে সুশঙ্কা দিয়েছেন কেউ সবর করতে প্রচেষ্টা চালালে আল্লাহ আল্লাহতালা তার সবর বাড়িয়ে দেবেন আর যে কেউ নিজেকে কারো মুখাফিকি হতে চায় না আল্লাহ আল্লাহতালা তাকে মুখাফিকি করবেন না আল্লাহ আল্লাহতালা তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেবেন এরপরে তিনি সর্বশেষ কথা আবার সবর সংক্রান্ত বললেন মানুষের জীবনের যত কিছু পাক যত পাওনা সে অর্জন করুক যত বড় অ্যাচিভমেন্ট তার জীবনে ঘটুক সবচেয়ে বড় পাওনা হচ্ছে একটা মানুষের জন্যে যে তার ভিতরে যদি সবরের পরিমাণটা ভালো থাকে ভালো পরিমাণে সবর থাকে এটা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড়ো অর্জন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি কারো কাছে হাত না পাতা ইসলাম এত গুরুত্ব দিয়েছে এবং অনেকগুলো হাজিস আপনি শুনতে পাবেন সামনের দিকে আমরা বলব ইনশাল্লাহ মানুষের এই কারো কাছে হাত না পাতা সুয়াল না করা এটা যে ইসলাম কত গুরুত্ব দিয়েছে মানুষকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে বলেছে আত্মনির্ভরশীল হওয়ার জন্য চেষ্টা করতে বলেছে শুধু হাত পাতার এই অভ্যাসকে ইসলাম ঘৃণা করে সুস্পষ্টভাবে আমরা এই হাদিসগুলোতে দেখতে পেলাম রসুল উল্লাহ সাল্লি সাল্লাম অনেকগুলো হাদিসে হাত না পাতার থেকে দূরে থাকার জন্য কত তরিকা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং মতকে তিনি স্বয়ং সম্পূর্ণতার পথে উৎসাহিত করেছেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবাইকে তিনি উৎসাহিত করেছেন সবরের ব্যাপারে বা পায়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ আল্লাহতালা মানুষকে বহু রকমের চেষ্টা করতে দুনিয়াতে অনেক রাস্তা খোলা রেখেছেন এক রাস্তা যদি বন্ধ হয়ে যায় আরেক রাস্তা খুলে যাবে চাকরি না পাওয়া গেলে ব্যবসা করা যাবে ব্যবসা না হলে গায়ে খাটা যাবে কত রকমের আল্লাহ আল্লাহলা মানুষকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য পৃথিবীতে দরজা খোলা রেখেছেন মানুষকে সেই রাস্তায় এগুতে হবে এ প্রসঙ্গে আমরা এখন যাব আরও কিছু হাজির শোনার জন্যে রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তুমি মানুষের কাছে কিছু চাইও না একজন সাহাবি ওনার কাছে এসেছিলেন ওনার নাম হচ্ছে সাহবান রাজি আল্লাহআন হাজরত সাহুবান রাজি আল্লাহ আনু আসলেন ওনার সঙ্গে কথা হলো উনি হাদিসি বর্ণনা করেছেন আমাদের কাছে যে রাসুল উল্লাহ সাল আলহসালাম এরশাদ করেছেন মান ইয়েদা তাকবাহ কে আছে আমার কাছ কি একটি কথাকে ভালো করে গ্রহণ করবে কবুল করে নেবে আমি তার জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতকে গ্রহণ করার সুসংবাদ দিচ্ছি আমার কাছে কি একটা কথা শুনে যে ব্যক্তি গ্রহণ করবে কবুল করবে মেনে নেবে আমি তার পক্ষ থেকে জান্নাত মেনে নেওয়ার জান্নাত গ্রহণ করার জান্নাত পাওয়ার ব্যবস্থা করছি সুসংবাদ দিচ্ছি কাল্লা সাহবান আনা সাহবান রাজি আল্লাহ আনু বলেন আমি ইয়ারাসুল্লাহ আমি এই আপনার এই কথা কবুল করে ফেলবো এবং আমি জান্নাতের এই গ্যারান্টি নিশ্চয়তা জান্নাতের সুসংবাদটা পেতে চাই আমি আপনার কথা রাখবো আপনি বলেন কোন কথাটা শুনলে জাননা পাওয়া যাবে তারপরে তিনি বললেন মানুষের কাছে কিচ্ছু চেয়ে না কাছে হাত পেত না মানুষের কাছে চেয়েও না এই কথা সাউবান এমনভাবে গ্রহণ করলেন কথা এমনভাবে ঠিক রাখলেন ফবান লুহুয়া হয়া হুদুহা তিনি এমনভাবে কথাটাকে আমল ঢুকিয়ে ফেললেন যে তিনি আর কোনো দিন কারো কাছে কিছু চাননি কোনো বিষয়ে হাত পাতেননি কারো কাছে কোনো বিষয়ে কোনো দরখাস্ত দেননি কি তিনি যখন উটের উপরে বসা থাকতেন হঠাৎ করে হাত থেকে যদি ওনার চাবুকটা পড়ে যেত নিচে এখন পাশে পাশে ছেলে পেলে থাকলে বলা যাবে বাবা আমার চাবুকটা দিয়ে দাও তিনি তা বলতেন না কারো কাছে কিছু চাইবেন না এটাও তো চাওয়া আমার ওটা উঠেই দাও তিনি নিজে উঠ থেকে আবার নেমে যাবেন ওটা হাতে করে নিয়ে আবার উঠবেন হান আল্লাহ এত তিনি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলেন এত তিনি মুখাফিকিহীন হয়ে গেলেন যে কারো কাছে আমাকে এই জিনিসটা দাও এটা উঠিয়ে দাও এটা এনে দাও এই কথাও তিনি আর বললেন না গোটা জীবনী আমল করলেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে তিনি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাই এই আমলটা করেছেন আমরা যারা জানা চাই কি এই হাদিস আমাদের জন্য দরকার নেই এটা কি শুধু সাহবান রাজিওয়ালা আনহুর দরকার ছিল আমাদের সবারই দরকার আছে যেভাবে সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে শিখে ফেলেছেন যে আগ্রহ নিয়ে আমলকে কন্টিনিউ করেছেন আমাদেরও সেই আগ্রহ থাকা দরকার ইতিপূর্বে আপনারা শুনেছেন যে হাত পাতা ভিক্ষাবৃত্তি ইসলাম ঘৃণা করে ইসলাম এসেছে মানুষকে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লেসন দিতে উৎসাহিত করতে এ বিষয়ে হাদিস রসুল্লাহ সালাম এটাও হাদিস এবং মুসলিম যে লোক মানুষের কাছে হাত পাতা কন্টিনিউ করে ভিক্ষাবৃত্তি এই পেশা বেছে নিয়েছে আর এখান থেকে পরিবর্তন চায় না চেষ্টাও করে না এরকম করতে করতে তার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে টেয়া দিন আল্লাহ তালার কাছে যখন উঠবে তখন তার চেহারায় কোনো গোস্ত থাকবে না শুধু হার্দ করেন সুলতানুদ্দান জিজ্ঞাসাবাদ করা হাত পাতা এই কাজটি হচ্ছে মানুষের চেহারার মধ্যে ক্ষত সৃষ্টি করা চেহারার মধ্যে ক্ষত সৃষ্টি করা যে চায় সে তার চেহারায় ক্ষত সৃষ্টি করবে সে কারো কাছে চাক আমি মোহাম্মদানদী আপনারা দেখছেন বাংলা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 বর্তমান বিশ্বের হাহাকার সমাধান তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ এসে জিগির ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো बर्तमान मानव समाज की जानते हम देखलमी समस्त समस्या समाधान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা হাদিফ শুনে আসছিলাম মানুষের কাছে হাত না পাতা কারো দয়ার দৃষ্টি আকর্ষণ না করা স্বয়ং সম্পূর্ণ হয়ে সম্মানিত জিন্দগি যাপন করা এই বিষয়ে হাদিস আমরা শুনছিলাম সামর আপনি জন্দর আলা আনহু বললেন যে নবী করিম সাল্লসমীর সাদ করেছেন ইনামুদুহ ইয়াকজাহু বি হার রাজুলওয়াজ হাহ কারো কাছে চাওয়া কারো কাছে হাত পাতা ভিক্ষা করা এটা হচ্ছে মানুষের চেহারাকে নিজের হাতে ক্ষত বিক্ষত করা চেহারাটাকে আঘাত করে করে ক্ষতবিক্ষত করা ফামান শাহ আব তাল আওয়াজিহি যার পক্ষে সম্ভব হয় চেষ্টা করুক সে তার চেহারাটাকে যেন এরকম ক্ষত বিক্ষত না করে চেহারাটাকে অটুট রেখে দিই অক্ষত রেখে দিক তাহলে সে হাত না পাতুক তবে ইয়াস আল্লা সুলতন তবে এমন যদি হয় যে অথরিটি কর্তৃপক্ষ সরকার অথবা এরকম কোনো উঁচু কর্তৃপক্ষ যাদের হাতে নাগরিকদের অধিকার রয়েছে জেনুইন রাইট আছে নাগরিকদের সেটা পাওয়ার জন্য যদি আবেদন নিবেদন করতে হয় এবং নিজের হক পাওয়ার জন্য জনগণের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাতে হয় সেটা একটা আলাদা জিনিস আউফি আমরিন ল্যায় যদি মিনহুবুদ্দান অথবা এমন অবস্থা তার আর কোনো উপায় নেই একদম নিরুপায় হয়ে গেছে শুধু নিরুপায় অবস্থায় কেউ যদি হাত পাতে সেটাকে আল্লাহ তালা কনসিডার করবে এই জন্য যারা কিছুই করা সম্ভব নয় বিকলাঙ্গ একেবারে অসহায় তাদের জন্য অবশ্য এই চাওয়ার ব্যাপারটাকে ইসলাম অ্যালাউ করেছে কারণ লাইকল্লাফুল্লাহ নাফসান ইল্লাউস আহা মানুষের সাহায্যের বাইরে তো আল্লাহতালা কাউকে দিয়ে কিছু করাতে চান না যে না খাই মরবে তার জন্য হাত পাতা হারাম হয়ে গেল না খাই মরে যাবে বাচ্চা কাচ্চা সহ এরকম অবস্থা আল্লাহ তালা কনসিডার করেছেন কিন্তু এর বাইরে এটি কত খারাপ জিনিস যে নিজের চেহারাকে ক্ষতবিক্ষত করে একটি লোক যখন আত্মসম্মানকে নষ্ট করে মানুষের কাছে হাত পাতা শুরু করে আর এই হাজিশ্রী বর্ণিত হয়েছে আবু দাউদে হাজিশ্রী শাহী আব্বাস আনহু হাদিশ বর্ণনা করেন এবং হাদিস্রী হাসান যে ব্যক্তি মানুষের কাছে চায় অত্যন্ত নিরূপায় অবস্থা ছাড়া অভুক্ত থাকতে হবে এরকম অবস্থায় পৌঁছেনি নিজে অবস্থা থাকা লাগছে অথবা ছেলে নাখে না উপোস দিন কাটাচ্ছে এরকম অবস্থা ছাড়া কেউ যদি মানুষের কাছে হাত পাতে তাহলে কেয়ামতের দিন সে এমনভাবে আসবে তার চেহারায় কোনো গ্রস্ত থাকবে না উপরের হাদিস একটা আমরা শুনেছি হাদিসটি আরেক তরিকায় এসেছে সেম মেসেজ নিয়ে এরপরে যে হাদিসটি আছে তবরানিতে এসেছে এই হাদিস্টা শাহী একই সাহাবি আব্দুল আব্বাস আহনুয়া বর্ণনা করেন যে ব্যক্তি ভিক্ষা চায় সে হাত না। এটা যে কত খারাপ জিনিস তার ব্যক্তিত্বের জন্য তার মন সম্মানের জন্য যদি বুঝতো এই কাজ সে কখনো করতো না জুনা দ্বারা দিয়ে আল্লাহু আমি শুনেছি ওনার কাছ থেকে যে ব্যক্তি চায় হাত পা দারিদ্রতা ছাড়া একেবারেই কপর দক্ষিণ কিচ্ছু নাই তার কাছে খাওয়ার মতো একেবারে খালি হাত এই অবস্থায় ছাড়া যদি কেউ কিছু চায় কারো কাছে তাহলে সে চেয়ে যা কিছু নিল সে মনে হয় যেন অঙ্গার খাচ্ছে জ্বলন্ত কয়লা খাচ্ছে এত নিরুৎসাহিত করেছে ইসলাম মানুষের কাছে চাওয়ার বিষয়টা আরেকটি হাজি শে এসেছে অলা আশা উলাইলাহ মুসর আহমদে এবং তবরানি যে হাদিসে এসেছে এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাদ করেন যে ব্যক্তি তার কিছু সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে চায় হাত পাতে ভিক্ষা করে মনে রাখতে হবে এই ভিক্ষা করে যা কিছু পায় এগুলো সব কিছু সে জাহান্নামের আগুন জোগাড় করছে এক সাহাবি জিজ্ঞেস করলেন ওমাদাহরুজেনা মিনিমাম সামর্থ্য কতটুকুন বোঝাইয়া রসুলাল্লাহ কলা আশা উলাইলা বলে যে আজকে রাতের খাবার তার ঘরে আছে এটা থাকা সত্ত্বেও যদি হাত পাতে তাহলেও এই ওয়ার্নিং তার জন্যে তাহলে আজকে রাতে খাবার কিছু নেই এ অবস্থায় হাত পাতার যেতে পারে এটা যাহার নামের কারণ হবে না কিন্তু আজকে রাতে তার ঘরে খাবার আছে এরপরে সে যদি হাত পাতে তাহলে তার জন্য এই নিষেধাজ্ঞা তার জন্য এই সতর্কতা ওয়ার্নিং আরেকটি হাজি রসুল সবসময় নিজেকে মুখ ফিরিয়ে নাও কারো কাছে কিছু চাওয়ার দরকার নেই দূর পারি একটা মিসওয়াক তোমার লাগবে সেটাও চাওয়ার দরকার নেই সেটাও চাওয়ার দরকার নেই ক্ষুদ্র জিনিসও মানুষের কাছে না নিজে যদুর পারো এটাকে জোগাড় করো নিজে যদ্দুর লাইল। এসে বললেন হেম আহম্মদ কয়েকটি সুন্দর সুন্দর কথা বললেন আসলে উদ্দেশ্য নয় ওনাকে দিয়ে আমাদেরকে মেসেজ দেওয়া হেমু আহম্মদ যতদিন বাঁচতে চান বাঁচুন কিন্তু একদিন তো হবে সবারই হায়াত শেষ হয়ে যাবে কলনাফের গায়ে কাতুল ন দুই নম্বর হচ্ছে আপনি করেন মনে রাখবেন আপনার কর্মকান্ড দৈনন্দিন কর্মসূচি জীবনের যা কাজ হচ্ছে সে অনুযায়ী আল্লাহর কাছে যা পাবেন গুনা হোক এগুলো নিয়ে আপনার হিসাব নিকাশ হবে। মান যা মুখ আর যাকে চান আপনি পছন্দ করেন মহাব্বত করেন মনে রাখবেন মহব্বতের লক্ষ্যে একদিন ছেড়ে চলে যেতে হবে কাজে মহাব্বত কদ্দুর করবেন চিন্তা করে দেখেন আন্না ও আল্লাহ আল্লাহিন আর মনে রাখবেন মোমেনের প্রকৃত সম্মান আল্লাহ তালার কাছে কেয়ামতি দিন তার আসল মর্যাদা ঠিক হবে কি পরিমাণ কেয়ামাইল তাহাজের নামাজ তিনি পড়েছিলেন তার ভিত্তিতে আর সর্বশেষ বাক্য হচ্ছে নাস। আর মোমেনের প্রকৃত ইজ্জাত দুনিয়ার মধ্যে তার মান সম্মান ব্যক্তিত্ব টিকে থাকে যখন সে মানুষের কাছ থেকে নিজেকে মুখাপেক্ষিহীন করে ফেলে কারো কাছে হাত পাতা কারো কারো মুখাপুখি হওয়া মানুষের জন্য তার ব্যক্তিত্বের প্রচণ্ড আঘাত হয়ে যায় গমতি হয়ে যায় দর্শক মণ্ডলী আমরা মানুষের কাছে হাত না পাতা ভিক্ষা না করা সোয়াল না করার ব্যাপারে হাজির শুনে আসছিলাম আমাদের এই সেশনটি এখন শেষ হয়ে যাবে আমরা পরবর্তী সেশনে ইনশাল্লা কন্টিনিউ করবো শেষ হয়নি এখনও আমাদের এই বিষয়টি তবু দু এক মিনিট আপনাদের থেকে সময় দেই যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা এখন নেব জি আসসালামাইকুম ইসলাম আমাদেরকে সব সবসময় দান করতে উদ্বুদ্ধ করছে এবং ভিক্ষাবৃত্তি থেকে আমাদেরকে বাঁচতে বলছে তো এখন আমাদের সমাজটাকে আমরা দেখছি কিছু ভিক্ষুক আছে ভিকারী আছে যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে মহিলা এবং পুরুষও তো তারা সপ্তাহের একটা দিন যেমন শুক্রবার তারা গ্রামে নির্ধারিত করে নিয়েছে ওই দিনেই তারা ভিক্ষাবৃত্তির জন্য বার হয় এবং ভিক্ষাবৃত্তি করে থাকে তো এরা যে এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছে এরা কখনোই ছাড়ছে না তো এই সমস্ত আমরা যে আজকে আলোচনা শুরু হয়েছে এখানে আমরা দেখলাম যে রাসুল সাল কাছে যখন সাহাবিরা চাইলেন গরিব সাহাবিরা তিনি সবাইকে দিলেন মানা করলেন তাহলে আমরা দিতে পারি কিন্তু তিনি আবার কি করলেন নসিহা করলেন বুঝিয়ে দিলেন তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে নিরুৎসাহিত করলেন আমরাও সেটা করতে পারি তাদেরকে নিয়ে বসি শুধু হলে এই খুব চমৎকার আইডিয়া হবে যা ভাই দেখি তোমার বাড়ি কোথায় তুমি কি করো কবে থেকে তুমি ভিক্ষাবৃত্তি করো খোঁজ খবর নিয়ে এটিয়ে এই ভিক্ষাবৃত্তি সম্পর্কে যে হাদিসগুলো শুনলাম এগুলো তার সঙ্গে কিছু আলোচনা করি দুর্ভাগ্য হলো যে এই বেচারা শুধু অভাবে আছে যে অর্থনৈতিকভাবে কষ্টে আছে তা নয় জ্ঞানের অভাব আরও বেশি তাই না তো জ্ঞান যদি তাদেরকে দেওয়া যায় আর ইসলামের সুন্দর এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা যায় আশা করা যায় তাদের অনেকের মধ্যে সবার মধ্যে না হলেও কিছু লোকের মধ্যে বোধদয় ঘটবে তার মধ্যে চেতনা আসবে হোয়াই নট আমি ট্রাই করি না কেন দেখি না আমি কিছু করতে পারি কিনা আপনি তার খোঁজখবর নেন সে কি করতে পারে তার কী উপায় আছে শারীরিকভাবে শক্তিশালী আছে কি না গায়ে খাটুক শ্রম একটু কষ্ট হলে সংসার চালাক এবং এই কষ্ট করে যে উপার্জন করবে হালাল উপার্জন এই হাত আল্লাহর কাছে অনেক বড় পছন্দের হাত যেই হাত কষ্ট করে কামাই করে এইভাবে করে যদি আমরা লোকদেরকে বুঝাতে পারি উৎসাহিত করতে পারি আমার বিশ্বাস অনেককেই ভিক্ষাবৃত্তি থেকে সরানো সম্ভব কিন্তু এই কাজগুলো আমাদের সমাজে করা হয় না ঠিক না। আপনি যদি এমন হয় যে কতগুলো এরকম অভাবী লোককে পাওয়া যায় আপনি তাদের জন্য একবার খাওয়ার আয়োজন করেন গুড আইডিয়া সবাইকে দাওয়া দেন খাওয়া দাওয়া করিয়ে সবাইকে আপনি কিছু উপহার দেন দিয়ে বলেন যে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে আপনি এক ঘন্টা আধা ঘন্টা বসেন আপনি সুন্দর কথাগুলো তাদেরকে প্রেজেন্ট করেন আর ওয়ান টু ওয়ান তাদেরকে উৎসাহিত করেন কার কি স্কিল আছে পরামর্শ দেন আশা করা যায় আমরা এইভাবে কাজ করলে আমাদের সমাজ থেকে অনেক বিক্ষোভকে আমরা স্বনির্ভর করতে সাহায্য করতে পারবো আল্লাহ রব আল নমদিকে তৌফিক দান করুন অবিল্লাহ তৌফিক ইনশাআল্লাহ আমরা আলোচনাগুলো পরবর্তী পর্যায়ে অন্য শেষগুলোতে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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসে থাকুন আপনার জাকায়ত দানের অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বাহান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় BIC code IBOBZB22 taka pathiye amader email korun admin@pstv.tv PSTV manobotar samadhan Who was the first prophet Was a prophet the